আবুহরারা রদিউল্লাহ তালা আনুহ হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলহাল্লাম বলেছেন ইমাম যখন সামি আল্লাহ হলিমান হামিদাহ বলেন তখন তোমরা আল্লাহ হুম্মা রব্বানা আল্লাকাল হামদ বলবে কেননা যার এ উক্তি মালাইকার উক্তির সঙ্গে একই সময় উচ্চারিত হয় তার পূর্ববর্তী সকল গুণা মাফ করে দেয়া হয়